সম্মানিত দর্শকবৃন্দর রচিত বয়ান আয়তকা দাহসামা এই কিতাবটির একটি অংশ নিয়ে আলোচনা করছিলাম যেখানে আমাদের ইমাম বলছিলেন লাম রুসুলহি ও নুসদ্দিক তার অর্থ হচ্ছে যে আমরা নবীরাসুলদের কারোর মধ্যে ইমানের ক্ষেত্রে তারতম্য করি না সবার উপরে ইমান আনি এবং তারা যা নিয়ে এসেছেন সবগুলি সত্যায়ন করি তারা সত্য নিয়ে এসেছেন সেটা আমরা বলে থাকি আমরা এই আলোচনায় বলছিলাম যে আমাদের নবী রাসুলগঞ্জ যাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জন্য আমাদের হেদায়ত আমাদেরকে হেদায়তের পথ দেখানোর জন্য তাদের যে মৌলিক যে কিছু দায়িত্ব ছিল সেগুলো প্রথম দায়িত্ব হচ্ছে প্রচার করা দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করা নবী রাসুলগণের তৃতীয় মৌলিক দায়িত্ব হচ্ছে ভীতি প্রদর্শন করা এবং সুসংবাদ দান করা তারপর তারও তাদের দায়িত্ব মধ্যে আরও রয়েছে মানুষকে পবিত্র করা তাদের অন্তরকে পবিত্র করা অন্তরকে সঠিক পথে দিশা দেওয়া পঞ্চম যে দায়িত্ব তাদের মৌলিক দায়িত্ব রয়েছে তার মধ্যে রয়েছে যে যে সমস্ত আখিদা তাদের মধ্যে বিভ্রান্তি হয়েছে সে আখিদাগুলোকে সঠিক পথে পরিচালিত করা আখিদাগুলো ঠিক করে দেওয়া ষষ্ঠ যে দায়িত্ব তা হচ্ছে কামাতজ্জা অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের কাছে প্রমাণ পেশ করা যাতে করে বলতে না পারে হাসার উদ্দিন যে আল্লাহ তালা আমাদের কাছে কোনো কোন ভীতি প্রদর্শনকারী অথবা কোন সুসংবাদদারী কেউ আসেনি ষষ্ঠ যে দায়িত্ব সেটা সপ্তম যে দায়িত্ব তা হচ্ছে সিয়াসুল উম্মা বা উম্মতকে শাসন করা উম্মতকে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখা কোরআন এবং সুন্না অনুসারে মানুষকে পরিচালিত করা এই সাতটি মৌলিক দায়িত্ব নিয়োজিত হয়ে আল্লাহ আমরা এই জন্য বললাম তাদেরকে আল্লাহ নির্ধারণ করে থাকেন দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলে প্রচেষ্টা চালায় নবী হতে পারে না নবীর জিন আল্লাহ তাদেরকে পছন্দ করেন এটা হচ্ছে মিন ইলাহিয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান কেউ ইচ্ছা করলে তা পেতে না। আল্লাহ বলেছেন এইভাবে আল্লাহ তালা আপনাকে পছন্দ করে নিয়েছেন আদম আলাইস্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে সুম্মা জিতাবাহু আল্লাহালা বলছেন ওয়াস্তানি আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি এবে আল্লাহ তুগে যোগে যাদেরকে নবীর করে পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ তালা বিশেষ দয়ায় সেটা তাদেরকে দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ কোন রকমের প্রচেষ্টা চালিয়ে বা কোন রকমের ধ্যান গবেষণা করে সেটা পেতে পারে না আল্লাহ বিশেষ দান হচ্ছে এই যারা অভিষিক্ত তারা সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীর আসুলগণ প্রেরিত হওয়ার সবচেয়ে বড় যে গুণ তাদের মধ্যে থাকতে হয় সেটা হচ্ছে তাদের কাছে অর্হি প্রেরণ করা হয় আর অর্ণের জন্য আল্লাহ তালা তাদেরকে বিশেষভাবে নির্বাচন করেন যুগে আল্লাহ তাল যে সমস্ত নবী রাসুলকে পাঠিয়েছেন তাদেরকে তিনি পছন্দ করেছেন বা আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ বলে আল্লাহ আল্লাহ পছন্দ করে নেন তেমনি আল্লাহ মানুষদের থেকেও রাসুল কাউকে চয়ন করেন নেন রাসুল হিসাবে কাউকে চয়ন করেন এখানে মানুষের কোনো কারসাজি নেই কেউ ইচ্ছা করলে গবেষণা করলে অথবা কোন রকম তপস্যা করে রাসুল হওয়ার সেখানে কোনো সুযোগ নেই আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে তিনি পছন্দ করে রাসুল হিসাবে এই রাসুলদের কি কি বৈশিষ্ট্য থাকা বৈশিষ্ট্য থাকে এবং তাদের কি কি গুণ থাকলেও তারা তাদের দর্শনীয় বলে বিবেচিত আলোচনা করব রাসুলদের সমস্ত গুণাগুণ থাকলে সুনির্দিষ্ট কিছু গুণাগুণ রয়েছে যেগুলো থাকার পরেও তারা রাসুল হিসেবে বিবেচিত হবেন তাদের সেগুলো কোন দর্শনীয় কোনো গুণ নয় তার প্রথম যে গুণটি সেটা হচ্ছে তারা বাসার বাসার অর্থ হচ্ছে মানুষ এবং রাসুলগণ যে রাসুলগঞ্জ দুনিয়াতে প্রেরিত হয়েছেন ফেরাগণ ব্যতীত বাকি সমস্ত রাসুল মানুষ ছিলেন আল্লাহ তালানুকুম বলুন আমি তো তোমাদের মতো দশম বার অনুরূপভাবে আল্লাহ তাল কোরআনকারীম অন্য আয়াতে বলেছেন যে এই মানুষের উপরে আল্লাহ আমানত এই নবুয়ত এবং বড় আমানত এবং আমানত মানুষের উপরে অর্পণ করেছেন অন্য কোন কিছুর উপর নয় এই জন্য আল্লাহ তিবা আশফা হুকান আমি আমানত এই বড় আমানত নবু তিস এবং তাকলিফ এবং আল্লাহ শরিয়ত মানার আবা আমানত সেই আমানতটি আমরা পেশ করেছি আসমান জমিন এবং পাহাড়ের উপরে সেই আসমান পাহাড় তা গ্রহণ করতে অস্বীকার করেছে এবং ভয়ে সেখান তাদের সেখান থেকে কিন্তু মানুষ সেটা বহন করেছে ইন্ন হুকা না জল মানুষ অবশ্যই জালেম এবং অবশ্যই সে মূর্খ সে জানে না অজ্ঞ তার পরিণাম সম্পর্কে সে জানে না এজন্যই জন্যই মানুষ এই মানুষ যখন এই বিরাট দায়িত্ব গ্রহণ করেছে এই বিরাট দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তালা তাকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা সহযোগিতায় তারা কিন্তু দুনিয়াতে ছিলেন এবং দুনিয়াতে কাফের মুর্শ্রিকদের বিরুদ্ধে সময় তারা জয়লাভ করেছেন এর মধ্যে তাদের যে বড় দায়িত্ব সেটা হচ্ছে মানুষ যে সবচেয়ে বড় দায়িত্ব যেটা বহন করেছে মানুষের সেটা হচ্ছে নবুয়ত এবং রেসালত নবুয়ত এবং রেসায়ালতের এই দায়িত্ব মানুষ বহন করার বিষয়টি অনেকের কাছেই উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন অকালু মা লেহা যার রাসুল ইয়কুলিফিলা তারা বলতো যে এই রাসুলের কি হলো যে তিনি খাবার খান আবার বাজারে ঘুরে বেড়ান তারা মনে করত যে मानुष कहते हैं बजारे आसबें कि घर बेड़बें कि अर्थात तरा मन करते मानुष रसुलति मानव होते अर्थात मानवीय गुण सत्तार बिरे चलेक मन करते हैं आल्लाटा अस्वीकार करना मानुष मानूष केसगुलिस प्रेरण करते सुविधा भय ना पी अनुसरण करते मन करते मत एक मानस जेहत आल्ला करते आल्ला अनुसरण करते नबीरा বলতেন যে হ্যাঁ আমরা তো তোমাদের মতোই মানুষ তবে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা দয়া করেন অর্থাৎ আমাদেরকে তিনি দয়া করে नबूत पोचा कि हाँ तुम्हारे मत मानुष मानुष नबी हिसाब से ग्रहण करते राजी आज देखा जाए अनेक जैगा मानुष रसल सल অর্থাৎ মোহাম্মদ সাল্লাকে তারা মানুষ হিসাবে দেয় না তারা বলে তিনি নূর ছিলেন বা তারা বিভিন্ন রকমের তারপর বাড়াবাড়ি আরোপ করে যে তিনি এরকম ছিলেন ওরকম ছিলেন কিন্তু আল্লাহ তালা পুরাণে কারিমে তাকে বলতে বলেছেন কল ইনামা আনা বাসার তা বলুন নিশ্চয়ই আমি তো কেবল কেবলমাত্র একজন বাসার অর্থাৎ আমি মানুষ এবং তিনি কেন মানুষ সেটাও আল্লাহ তালা বলে দিয়েছেন যে যদি যদি আমি তাদেরকে তারা ইমান আনতে তাদেরকে এটাই বাধা দেয় যে তারা তাদের কাছে যখন হেদায়ত আসলো নবী রাসুলের মাধ্যমে তখন তারা বলল যে আল্লাহ তালা কি মানুষকে রাসুল হিসেবে পাঠিয়েছে অর্থাৎ তারা কখনো মানুষকে রসুলিতে রাজি নয় আল্লাহ করেন যদি তোমরা তোমাদের মধ্যে একজন মানুষকে অনুসরণ করো তাহলে তোমরা পথ হয়ে যাবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তখন তাদের তারা আরো বলতো وق فقالو ابشرا منا واحدا نتبع نتبعه امرا كي তা আমাদের মত একজন মানুষকে অনুসরণ করব ইন্নাই যাল্লা ফিদালালি ওয়াসর আমরা তো আমরা তো পথভ্রষ্টতা লিপ্ত হব এবং আমরা তো পাগল হয়ে যাব আমরা কেন মানুষের মত আমাদের মত একজন মানুষকে অনুসরণ করব তারা আরো আরো বলতো ওয়া কাল্লাযিনা লা ইয়ারজুন আল্লাহকে চাক্ষুষ দেখি না কেন যে আল্লাহর কথা তারা বলছে তারা আরো বলতো মা লেহা রসুলিফুলা সোহাক এই রসুল কি হল বাজারে হাঁটে বাজার খাবার খায় এবং বাজারে যায় লাউলা উনজিরা আলী মালাকুন পদ দেখাবেন যিনি আমাদেরকে বলবেন যে হ্যাঁ তিনি রাসুল তিনি রাসুল বলতে থাকবেন এরকম কেন হয় না কিন্তু আল্লাহ তাদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যদি তারা তারা যেহেতু ফেরেস্তারায় তারা দেখতে পাবে সেদিন তাদের জন্য সেটা কোনো সুখকর বিষয় হবে না বরং লাব উসরাদুলিল মুজরিমিন অপরাধের জন্য সেটা কোনো সুখকর বিষয় হবে না বরং ফেরেস্তারা তাদেরকে তাদেরকে তাদের তাদের চুল ধরে তাদের তাদের শরীর ধরে তাদেরকে তাদের তাদের অধমুখে জাহান নামে নিক্ষেপ করবে বলুন যে যদি দুনিয়ার বুকে ফেরেশ তারা প্রশান্তভাবে ভাবে চলাফেরা করার মতো করার মতো অবস্থায় থাকত তাহলে আমরা অবশ্যই দুনিয়ার বুকে ফেরস্তাদেরকে রাসুলিস পাঠাতাম অর্থাৎ ফেরস্তার বুক ফেরস্তাদেরকে আল্লাহ তালাসুল নাই কারণ এই দুনিয়ার দুনিয়া থেকে দুনিয়ার পৃথিবী থেকে আকাশে বিচরণ করা তাদের জন্য বেশি সুখকর তারা সেটাকে বেশি পছন্দ করে দুনিয়ার বুকে ইফেতনা প্রাসাদের ভিতরে তারা অবস্থান করা তাদের জন্য শান্তিময় নয় তারা তাদের জায়গা হচ্ছে আকাশ তাদের জায়গা হচ্ছে আসমান সেখানে তারা বেশি পছন্দ করে অন্য আল্লাহ তালা বলেছেন যদি আমি ফিরে তাদের তাদের রাসুল হিসেবে হিসাবে ফেরাজিল করতাম তাহলে তারা মানুষ হিসাবে করতাম পুরুষ হিসেবে মানে তার পুরুষ যদি হতো তাহলে দেখতে একই রকম মনে হতো তারা তার থেকে কোনো কিছু গ্রহণ করতে পারত না অন্য আয় তা আল্লাহ তালা বলেছেন তাহলে তাদেরকে মৃত্যুই দেয়া হতো কারণ অনেক সময় তাদের যে সুরত তা দেখে অনেক সময় মানুষ মারাই যেত ভয় পেত এটা তাহলে আল্লাহ তালা কেন তাদেরকে ফেরস্ত মানুষ হিসাবে সমস্ত নবীকে পাঠিয়েছেন নবী রাসুলকে পাঠিয়েছেন এই জন্য যে ফেরস্তাদের থেকে দিন নেয়া অনেক কঠিন फेज ते मानस भय पे जा फिर निजे दुनिया बुके अवस्थाना तरफ शांतिमय नये मतमय नीन प्रशांतिमय नय और फिरज ते देखले भय पे जो फरेश तक क्षतिग्रस्त होत তাদেরকে সরাসরি অনুসরণ করতে পারতো না অনুকরণ করতে পারতো না এই জন্য আল্লাহ যুগে যোগে যে সমস্ত নবীর পাঠিয়েছেন সবাইকে মানুষ হিসাবে পাঠিয়েছেন আজও যারা এই বিষয়টি অস্বীকার করে তারা সত্যিকার নবী মৌলিকত্ব এবং তারা তাদের বিশেষত্ব সম্পর্কেও আঁকি ভালো নয় এই জন্য তারা ভুল পথে মানুষকে বিভ্রান্ত করছে ভুল পথে পরিচালিত করছে মূলত সমস্ত সমস্ত নবীর রাসুলগণেই নবীর রাসুলগণে মানুষ ছিলেন কেউই ফেরেস ছিল না অথবা কেউ নূরের তৈরি ছিল না সবাই ছিলেন এই মাটির তৈরি মানুষের বংশধর অর্থাৎ আদম আলাই বংশধর যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন যে আমাদের প্রত্যেকেই প্রত্যেকেই আদম সন্তান এবং আদম হচ্ছে মাটির তৈরি এই কথাটাই বিশুদ্ধ অর্থাৎ মাটির তৈরি হওয়াটা দোষের কিছু নয় দোষের কিছু এই জন্য যে যাদের কাছে প্রেরিত হয়েছেন তারাও মাটির তৈরি আর যিনি প্রেরিত হয়েছেন তিনিও মাটির তৈরি সুতরাং তা থেকে হেদায়ত নেওয়া তাদের জন্য সহজ হয় ফেরা যেহেতু মানব জাতির কাছে ফেরিত হয়নি মানব জাতিকে ফেরিত হয়েছে মানুষই এই মানুষদের যে অবস্থা সাধারণ অবস্থাগুলো সেগুলো অবশ্যই তাদের মধ্যে থাকবে তারা যে সমস্ত মানুষের যে সমস্ত অসুবিধা হয় যেমন মানুষের রোগ হয় কারো কারো মানুষের মধ্যে কারো কোনো ব্যথা পায় কেউ কারো রক্ত রক্তাক্ত হয় এই সমস্ত মানুষের যে সমস্ত বিভদাবদ হয় সেই বিভাব কখনো ফিরে কখনো এই নবীর আসুলগণ নিরাপদ ছিলেন না বরং নবীর আসুলদেরও কষ্ট হতো নবীর আসুলদের ঘুমাতেন নবীর আসুলগণও বিয়ে শাদী করতেন তারাও খাবার খেতেন তারাও বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো এই যে সমস্ত মৌলিক মানুষ হিসেবে যে সমস্ত গুণাবলী একজন মানুষের থাকা দরকার সেগুলো নবির মধ্যে ছিলেন যে সমস্ত দুষ্ট্রুটি যে সমস্ত ত্রুটি বা যে সমস্ত ক্ষতিকর জিনিস অনেক সময় বা রোগ ব্যাধি হয় সেগুলোও তাদের মধ্যে ছিল কিন্তু তাদের মধ্যে একটি বিষয় ছিল না সেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের মধ্যে গুণা করার প্রবণতা সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা পরবর্তী অন্য পর্বে আলোচনা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামালাইকমাকাত